साढ़े बारोटा है बांग्लादेश है बीस टीवी बांग्ला है বাংলা মানবতা সমাধান বিধান রয়েছে যারা তেলাওয়াতে কষ্ট পান প্রথম প্রথম শুরু করেন তারা হতাশ হওয়া যাবে না আস্তে আস্তে তারা তাজবিদ সাথে তেলাওয়াত করা শিখে নেবেন এবং কোরআন কিন্তু একটা সাংঘাতিক আসার রয়েছে সেটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় সেটা অদৃশ্য জীব রয়েছে। তাদের মধ্যেও করে। করে। মধ্যে তারাও একটা আমাদের মতো জাতি এবং তাদের কেউ ইমান আনে কেউ আমার একে ভয় পায় আবার তদাব্বরের সাথে পড়তে বলা হয়েছে শুধুমাত্র তেলাওয়াত করতে বলা হয়নি আমরা ইনশা আল্লাহ এখনকার আলোচনায় আপনাদের সামনে রোগ করে। ইত্যাদি বিষয়ে আমরা ইনশা এখন এখন ভাবে আলোচনা করব প্রথম ইউসুফ আবদুল মজিদ কোরআন হাদিসের বেশ পন্ডিত এবং আমার ডান পাশে রয়েছেন শেখ শেখ আখতার মাদানী এবং পরিচালনা রয়েছে আমি ডক্টর মসলিন আমরা সর্বপ্রথম এই বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্য শুরু করার জন্য অনুরোধ করছি وصلاة والسلام رسول الله وصحبي يقول الله تبارك بالله من সে কোরআন কে বিশুদ্ধ ভাবে তার তিলের সঙ্গে তেলা করার জন্য তিনি সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তেলাওয়াত কিভাবে করতে হবে আমাদেরকে সেই বিষয়ে জানিয়েছেন যে বিশুদ্ধ তেলাওয়াত তেলাওয়াতের একটা অন্যতম পূর্ব স্বর আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে পরিবার তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যাপারে একটা চেষ্টা তো করেন কিন্তু সেই চেষ্টাতে এত দুর্বল যে মসজিদে সকালবেলা গিয়ে কোনো রকম কিছুদিন যাওয়া আসা করার পরে বুঝে ফেলেন যে কোরআন তেলাওয়াত শিক্ষা হয়ে গেছে কিন্তু আসলে এই অল্পদিন যাওয়া আসা এবং অমনোযোগীভাবে যাওয়া আসা করা হয় ভালো শিক্ষকও সেখানে থাকে না যার ফলে ওই বাচ্চারা অঙ্কুরেই তারা কোরআনকে বিশুদ্ধভাবে শিখবার সেরকম চেষ্টাও তারা করে না সুযোগও পায় না এবং ওই অবস্থাতেই ভাঙ্গাচোরা তেলাওয়াত নিয়ে তারা যুবক হয় বৃদ্ধ হয় দেখা যায় যে সারা জীবন জীবন কেটে গেছে এমনকি অনেকে নামাজও ঠিকমতো আদায় করেন মাসা কিন্তু তার সুরে ফাতে হা সহি অনেকে বৃদ্ধ হয়ে গেছেন তারা কখনো চাক করে দেখার সুযোগ পাচ্ছেন না যে কোরআনটা আমার কিরকম এবং অনেকেই এই পৃথিবীর কত লেখাপড়া করেছেন বিভিন্ন বিষয়ে তারা পিএইচডি করেছেন বিভিন্ন বিষয়ে কত বই পুস্তক তারা মুখস্থ করেছেন দুঃখজনক হলো সত্য যে কোরআন শিক্ষার ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীনতার পরিচয় দিয়ে যাচ্ছে ধন্যবাদ যাওয়া দুঃখজনক এবং আমাদের দুনিয়া ও আখড়াতে আমাদের জন্য এটা সমূহ ক্ষতির কারণ ধন্যবাদ শেখ ইউসুফ আব্দুল মজিদ তার এই নসিহতমূলক আলোচনা করার জন্য এখানে আমি একটু সংযোগ করছি সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত সাথে আপনাদেরকে জীবনের সময়টাকে তো কত কাজে আমরা নষ্ট করছি। কত বই পুস্তকের পিছনে কত বিনোদনের পিছনে কত গল্প পরে পরে সময় নষ্ট করছে মানুষের রচিত কিন্তু আল্লাহর কালাম যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা না নিজেরা শিখলাম না নিজেদের সন্তানদেরকে শেখালাম না তার পিছনে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 আর আমি আপনাদেরকে বলবো যে দেশে উর্দু ফার্সি নিয়মের যে কোরআন শিক্ষার সিস্টেম আছে আমি বলবো আপনারা বাংলাতে শিখেন আরবি কোরআন শিক্ষার জন্য আরবি অক্ষর ২৮টি ব্যঞ্জন বর্ণ আর সরবর্ণ হলো আরবি ছয়টা তিনটা হর্ষ সরবর্ণ যেটা ছোট করে পড়তে হয় আর তিনটা দীর্ঘ সরবর্ণ দুই নম্বর কাজ তিন নম্বর কাজ তিনটি স্বরধ্বনি আছে এই তিনটাকে যদি আপনি জানেন ব্যঞ্জরবর্ণ শিখে ফেলেন স্বরবর্ণ শিখে ফেলেন স্বরধ্বনি তিনটা তিনটাকে অনুশীলন করেন আপনি কোন শিখবেন একদিনে দুই দিনে তিন দিনে এক ঘন্টায় তিন ঘণ্টায় এত সহজ জিনিস আমরা যেন মাথায় এমন জানি যে আমার বয়স বেশি হয়ে গেছে যেটা আমার শেখ বলছেন যে পূর্ব পড়বো কেমনি না ভয় পাওয়ার কিছু নেই এখন কি আর শিকার সুযোগ রয়েছে অথচ ইমাম বোখারি রাহম তিনি বলছেন বহু সাহাবি তারা কি করেছেন অনেক বয়স হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু ইসলামের বহু কিছু তিনি শিখে ফেলেছেন তাই বেশি হয়ে গেলে যে করিখের চিন্তা বা সুসংবাদ আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি করান মাজিদ পরে ওয়াতে আতা আজরান যে ব্যক্তি করন পড়তেছে কিন্তু যারা কষ্ট করে হলেও শিখার জন্য চেষ্টা করবে আল্লাহ তো অনেক সময় হয় যে সামান্য একটু শিখি শিখার পরে আমার ভুলে যাই এটার নাম কিন্তু না শেখ উনি যে কোরআন শুদ্ধ করে পড়ার বিষয়ে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 তো এটা দুটার দুই রকম উচ্চারণ তো এটা তাজবিদের সাথে পড়ার জন্য তাকে মাখরাজ জানতে হবে আর একটা হলো যে কোথায় টানবেন কোথায় টানবেন না হাক্কা মুন্ন তাজবিদ যেটা তাজবিদি জ্ঞান প্রাথমিক পর্যায়ে আমাদেরকে শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা কোরআনকে শুদ্ধ পড়তে পারি কোরআনকে এবং তেলাওয়াত হাক্কা তিলাবাতিয়া হাক্কা তেলাওয়াত তখন হবে যখন এটা তাজবিদ সহকারে পড়বো মাখারিজুল হরুপ ঠিকভাবে আদায় করব। এবং এটাকে থেমে থিমে পড়া প্রত্যেক আয়াতে থেমে থিমে পড়ব তো এই ক্ষেত্রে শিখার চেষ্টা যদি না করি তাহলে আমি দায়ী থেকেই যাব। বিশেষ করে হারামাইনের ইমামের যে সিডিগুলি আমাদের ক্যাসেট ক্যাসেটগুলি প্রতি প্রতিদেশে পাওয়া যায় এগুলি শুনলে শুনলেও আমাদের দেশে দেখা যায় যে আরবি তুলে ধরা হচ্ছে তাতে করে ওই কোরআনটাও বেশি বিক্রি হয় কারণ যারা পড়তে পারেন না মনে করেন যে বাংলা উচ্চারণ যদি দেওয়া আছে তো উচ্চারণ দিয়েই আরবি পড়ার প্রয়োজন নাই ওই বাংলা উচ্চারণ পড়লেই আরবি পড়া হয়ে গেল কিন্তু আসলে তো বাংলা উচ্চারণের ভিতর দিয়ে আরবি উচ্চারণটা আসে যেমন ভাই বলেছেন হামজা এবং আইন তো এক জায়গায় হামজা আছে আইন আছে না আর এইভাবে যদি উচ্চারণ না হয় তাহলে যে কত অর্থের বিকৃতি হয়ে যায় আলহামদু যে আল্লাহর প্রশংসা করছি আলহামদুল্লাহ রব এখানে যদি হা উচ্চারণ করতে না পারে হামাদা বলে তখন হামাদার অর্থ তো ধ্বংসের অর্থ আসে মৃত্যুর অংশ আসে সেখানে তো কত বড় বিরাট যেরকম কুল এবং কুল কুল হুয়াল্লা তুমি বলো যে আল্লাহ এক এবং একক মানে খাও আর বাংলা পড়ে ওটা কি বুঝবেন আমরা ইনশা আল্লাহ সামান্য একটি বিরতির পরে আপনাদের সম্মুখে আবার রমাদান এবং কোরআন এই শীর্ষক আলোচনা নিয়ে ফিরে আসব সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলিক মুবarakatuh. আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ هاشিম মাদানি বিএসটিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি ماہ রমজানের Mubarak The students of Islamic International School welcome all of you.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 Watch Little Wonders at their best. বিষয় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা 5:00 টায় বাংলাদেশে ও বিকেল 4:00 টায় ভারতে PTV bangla Welcome O Ramadan। রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবীহ, লাইলাতুল কদর। এত এরকম আরও অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ করেছেন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজানের সঙ্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় কাছ থেকে এখন আমরা সেই আলোচনাতে ফিরে আসছি আলোচনা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল যে বাংলা ভাষায় বাংলা ভাষে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণে কোরআন এটা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 যদি আপনার নিয়ত ভালো থাকে এবং প্রচেষ্টা করেন্লাহ আল্লাহ বরক দিবেন এটা আল্লাহাক বলেছেন করেছেন আপনি কঠিন মনে করছেন কেন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 যত্নবান হন এবং এর পিছনে সময় ব্যয় করুন একদিকে তেলাওয়াত করি বা কোনো নোবেল নাটক সাহিত্য সেটা আমার মধ্যে কতটুকু ভালো আসির করবে একটা মানুষের মধ্যে কি আসির করতির মানে কি তার মধ্যে ফলন প্রভাব ফেলবে ধন্যবাদ কোরআন কি প্রভাব তো এ বিষয়ে আমি সুরায় আপনাদের সামনে পড়তে চাই আল্লাহর আল্লাহর যে নিশ্চয় ওই সকল মোমিন আল্লাদিনা ইদা দির্লাহ যে সকল মোমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহ সম্পর্কে যখন আলোচনা করা হয় অজিলাতলবহুম তাদের অন্তরটা কেঁপে যায় ও ইজা তুলিয়া তালিহিম আয়াতুহু এবং যখন তাদের উপর কোরআন তেলাওয়াত করা হয় জা তাহম ইমানা তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় আর এই ইমান বৃদ্ধির ক্ষেত্রে এবং কোরআন তাসির ক্ষেত্রে তার কয়েকটি জিনিস আমাদের মানে জানা দরকার যে তাসিরটা কখন হবে তাসিরটা হওয়ার জন্য যেমন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 উনি সুরে নেশা শুরু করেছেন এরপরে যখন এআ কেমন হবে ওই দিন যেদিন আমি প্রত্যেক উম্মুদ্দেরকে তাদের ইমামদের সাথে আমি দণ্ডায়মান করাবো আলাহা উলাই আমি আপনাকে আয়াত নিয়ে গবেষণা করে যখন জান্নাতের আয়াত আসবে সেই জান্নাতের নিয়ামত গুলি সে অনুধাবন করবে চিন্তাভাবনা করবে জাহান নামের আয়াত যখন পড়বে তখন জাহান নামের ভয়াবহতা সম্পর্কে সে চিন্তা ভাবনা করবে এর মাধ্যমে দেখা যাচ্ছে কোরআন যখন এবং এই তাসির অনেক সময় এই তাসির উপর হয়ে যায় সাহাবিদের মধ্যে কিভাবে তাসির হয়েছিল যদি সাহাবিদের মাঝে এখানে তাসিরের যে একটা বিষয় ফুটে উঠে যেটা যে হাদিসটি উনি শোনালেন যে হাদিসটি সহিমা উনি এসেছেন আবদুল্লাহ ইবনামা সৌদর তাকালে দেখছি দুই চোখ দিয়ে ঝরঝর করে অস্ত্র প্রবাহিত হত তাহলে এখান থেকে বোঝা যায় যে আসলে তেলাওয়াত মন্ত্রের মতো তেলাওয়াত নয় মন্ত্রের মতো তেলাওত করলে এর দ্বারা প্রকৃতপক্ষে মানুষ প্রভাবিত হবে না প্রকৃতপক্ষে প্রভাবিত হওয়ার জন্য যেটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে অবশ্যই যে তাই বলে কিছু প্রভাবিত হবে না এমন নয়। এমন একটা বিষয় এমন একটা গ্রন্থ যেটা যতই যে তেলাওয়াত করবে তার সঠিক যদি সত্যিকারী ইমান নিয়ে খ্লাস নিয়ে তেলাওত করে সে অবশ্যই এর দ্বারা উপলব্ধি করবে এবং আনন্দ একটা যেন ভিন্ন একটা তার মানসিকতা ফিরে আসবে আর সেই যে হাদিসের কথা উসাইদ বিনিয়ান কথা বলছেন সেখানে তেলাওয়াতের যে একটা বিরাট পদিলত তিনি সাহাবি রাত্রিতে ঘরে তেলাওয়াত করছিলেন সাথে তার পাশেই ঘরা ছিল তিনি যত তেলাওয়াত করছেন ঘোরা যেন সেখানে তিনি বের হয়ে বাড়ি থেকে বের হয়ে আসে দেখলেন যে উপরের দিকে কি যেন এক ঝলমল করে সেই আলো এক নেমে আসছে তিনি তারপর বন্ধ করে দিলেন তার ঘোরাও থেমে গেল লাফাচ্ছে না নবী সাল্লাইসাল্লাম কে পরের দিন জিজ্ঞাসা করা হলে নবী সাল্লাই বললেন এ হলো সেই তোমার করান তেলাওতের ফজিলত করান তেলাওতের মর্যাদা তোমার এটা যদি চলতে থাকতো সকাল পর্যন্ত তাহলে সব মানুষ এই জন্য এটা দেখতে পেতো আমাদের সুস্পষ্ট কোরআন মাধ্যমে আমরা যদি কাফের অবস্থায় এবং মুসলিম অবস্থায় একজনকে উদাহরণ নিই তাহলে আমরা উমার ফারুক রাজানহকে নিতে পারি এবং অলিদুল মগিরার ঘটনা প্রসিদ্ধ যে কোরআন শুনে গিয়ে ও তো বললো এটা তোমার কোরআন শুনেই কিন্তু তার অন্তরের মধ্যে একটা উদ্বেগ হয়েছিল ইমানই চেতনা এসেছিল উমার ফারুক রাজিয়া তাল্লা যখন সুরাত টুর পাঠ করতেন মুসলমান হওয়ার পরে তখন তিনি দিনের পর দিন তিনি অসুস্থ থাকতেন আত্মীয় স্বজন আসতেন তিনি অসুস্থ দেখতে আসতেন তারা জানত না এই কোরআন পরে এমনই তার প্রতি প্রভাব হইতো যে তিনি এই হুদ এই জাহান্নামের কথা এবং এই ধরনের যে আলোচনা শুনে তিনি যে শুধু আমরা বলছিলাম মুসলমানদের আমার বয়স বাড়িয়ে গেল চিন্তা করলো যে মুহাম্মদ আমরা একটু উল্টা বোঝাই বুঝানোর জন্য মুরব্বী তাদের সুরাব তেলাওয়াত করতে করতে যখন এই পর্যন্ত পৌঁছে গেলেন এই পর্যন্ত যখন পৌঁছে গেলেন আয়াত করতে তারা যদি তোমাকে গ্রহণ না করে যদি তোমাদেরকে দিচ্ছি। আধ সামুদের ঘটনা কাফেরদের জানা ছিল সাথে সাথে অলিদ্দিন মকর আল্লা মুখ চাপাতে ধরে উপর দিকে তাকিয়েছে যার পড়ে না উপর থেকে আবার গজব নাজিল হয় কিনা কাফের মধ্যে কি আল্লা রবীর তেলাওয়াতের আকর্ষণে কাফের ভয় পেয়ে গেছে সাথে সাথে সবাই অপেক্ষা করছে না করে চলে এসেছে কে উল্টা। আসার পরে জিজ্ঞাসা করা হল কি করে আসলেন এমন কালাম শুনলাম তার মধ্যে রয়েছে অত্যন্ত আকর্ষণ এবং বিষয়বস্তু তার উপরের ফলবান এবং তার নিচে হলো কি সিক্ত ভিজা তার শিকড়ও মরবে না তার ফল দাও শেষ হবে না এ করে আর লাভ নাই সৌদি আরবে নন মুসলিমদের মধ্যে যখন দাওয়াত করি অনেক ইসলামের গ্রহণের কারণ আমরা জানতে পারি যে ওই কোরআন যখন মুসিদের পাঠ করে এবং বিভিন্ন টিভি চ্যানেলে শুনেই কোরআন শুনে ইসলাম গ্রহণ করে ব্যাপারে একটু উপলব্ধি করলাম কাফেররা তারাও কোরআনের প্রভাবে প্রভাবিত হয়েছিল এমনকি রসুল করিম সাল্লা মক্কা শরীফ যখন তেলা করতেন বা ইতুল্লাহ তেলা করতেন তো কাফের পর্দার আড়াল থেকে পুরাণ শুনত এবং শুনতে শুনতে সকাল হয়ে যেত যখন তারা ফিরত তখন দেখা যেত কি ব্যাপার আপনি কেন এসেছেন দেখা যেত সকলের কয়েকজন মিলে শুনতো সবার উদ্দেশ্য একই এই তেলা শুনেছে তখন তারাই আবার চিন্তা করতো যে কি জানি যদি এটা ফাঁস হয়ে যায় যার সঙ্গে সারা দিন যুদ্ধ করি রাতের বেলায় আবার এসে তার তেলা শুনি তাহলে তো মানুষের সামনে এটা একটা ভিন্ন প্রভাব ফেলবে অর্থাৎ পুফুরি থেকে তারা ফিরে এসে প্রশ্ন ইমান আনবে যে তোমরা তেলাও শোনো তাহলে আমরা ইমান আনতে বাধা কোথায় সেজন্য তারা পরস্পরের ভিতরে সংকল্প করেছিল যে আমরা আর আসবো না তেলাও শুনবো না কিন্তু দেখা গেল যে মনে করেছেন যে যে সংকল্প অনুযায়ী হয়তো আর দুজন আসেনি বা অন্যরা আসেনি আমি যাই তো লাগে এরকমই তীব্র আকর্ষণ তাদের অন্তরকে আকৃষ্ট করতো যে তারা নিজেদেরকে ধরে রাখতে পারতো না শুদ্ধ ভাবে এ নিয়ে আরো আলোচনা করবো ইনশা আল্লাহ সে আকর্ষণ যেন আমাদের মধ্যে সৃষ্টি হয় এতেও কামনা করে আমি আপনাদের সম্মুখে আজকের মতো বিদায় নিচ্ছি দেওয়ায় না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 الشَّرُّ وَالنَّارِ <تصفيق> الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ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 ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া ইস টিভির সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড় এ আর এ দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি টিভি মানবতার সমাধান আর আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব प्रति बृहस्पतिवार सन्ध्या साढ़े पांचएंगे और सन्धार पांचटाय भारत पीजी बांगलाय